কেমত হবেই আজ হোক নহে মানুষ হোক বুঝেছে অবশ্যই পৃথিবীকে ভেঙ্গে টুকরা টুকরা করে দেওয়া হবে খান খান করে দেওয়া হবে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে एक अल्लाह एक पृथिवीर समस्त पहाड़ गौटा पृथिवी के ऊपर तुले आचाड़ दिए ঙ্গে টুকরা টুকরা করে দেওয়া হবে আল্লাহ বলেন আজ কোন মানুষ কোন মানুষের কন অপকার করতে পারবে না একা ছত্র মালিকানা থাকবে আমার হাতে আল্লাহর হাতে সেই দিন তিনি সাত আকাশকে হাতে ধরে ধরে বলবেন মানুষ কথা বুঝতে পারে না ধরতে পারো না সরেচারি স্বেচ্ছাচারী অহংকারী বদমেজাজিরা কোথায় আনা মালিকুলাম লাক আমি হচ্ছি রাজা ধীরাজ তে আমত একদিন হবেই তার পূর্ব লক্ষণ আল্লাহতালা বলেন অনাহর তেহমান ও জুহিম সোম্ম বিচারের মাঠে আমি মানুষকে মুখের মাধ্যমে পা উপর দিকে করে বধির করে বোবা করে অন্ধ করে বিচারের মাঠে উঠাব पपीधे पां थकर दिखे और मथा थीचर दिखे कथा बोलते चोखे देखते पाना कौनते पाना भिताचारठ एकत्रित करब एक, एक आल्ला क्या কে পূর্ব লক্ষণ হজাইফ হামান রাজিয়ালেন জনগণ জিজ্ঞাসা করত ভালো সম্পর্কে জনগণের জিজ্ঞাসা ছিল কিসের নেকি হয় কিভাবে জান্নাত হয় এইগুলো ছিল জনগণের জিজ্ঞাসা অখন তো আসল হনীশ্বরের মাখাপ্তা ইন্দিরে কানে তবে আমি জিজ্ঞাসা করতাম খারাপ সম্পর্কে ফুবল ইয়ামান একজন বিশিষ্ট সচেতন হসিয়ার বুদ্ধিমান মানুষ যার মুখের দিকে তাকানো সহজ ছিল না তার মুখের দিকে তাকালে একটা বেহিতি সঞ্চার করত মোহাম্মদ সাল্লি সাল্লামের ভবিষ্যৎবাণী কথাগুলি লিয়ামান বর্ণনা করেন তিনি বলেন আমি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলাম অনিষ্ট সম্পর্কে বিপদ সম্পর্কে পাপ সম্পর্কে তা আমি বললাম আল্লাহর নবী इन्न कन्ना फी जन सरिष्टर पपी फजान अल्लाह तला बेहद अल्लाह कल्याण दिए कुरिद दिए दिन इन এখন আমরা ভালো হাল বাদা হাজাল খাইলে মিন সার এই ভালোর পরে কি খারাপ আছে কারণ হ্যাঁ এই ভালোর পরে খারাপ আছে তখন আমি বললাম আল্লাহ নবী হাল বাদা জাহিকাল তাহলে ওই খারাপের পরে কি ভালো আছে এখন তো ভালো এর পরে খারাপ আসবে তো সেই খারাপের পরে কি ভালো আছে তাহলে নাম হ্যাঁ সেই খারাপের পরে ভালো আছে ফিরে দেখান ভালো হলো ঘোলাটে তখন তিনি বলছেন ও মা দেখানো হোক ঘলাটে কি জিনিস তা তো বুঝলাম না এই ছেলেরাই এইখানে দাঁড়াও কোন মোটর আসলে এখান থেকে স্টার্ট দিয়ে নিয়ে যেতে পারবে না ওইখানে গিয়ে পার হয়ে স্টার্ট দিবে তুমি এইটুকু তোমার বুদ্ধি হয় না তোমরা পাড়ার ছেলে এখন এই রাস্তা দিয়ে মানুষ চলাচল কি করে কি করে করে একটু বুদ্ধি নেই একটু হিতাহিত জ্ঞান নেই একটু মানবতা নেই একটু বিবেচনা আসে না একটু ইতস্তবোধ হয় না একটু লজ্জাবোধ হয় না একটু খারাপ লাগে না আর এখনই দোকানে আড্ডা পিটতে হবে আজকেই আর কোনোদিন দোকানে যাওয়া যায় না চা আজকেই খেতে হবে তার মানে নির্বাচন করে করে করে করে একবারে বুদ্ধি হারিয়ে বিবেক পায়খানা হয়ে গেছে মানে আর মানুসি হয় বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বোঝে না দেখে ও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের মতো বাল হওয়া জল বরং তার চেয়ে খারাপ এই কথা আল্লাহ বলছে মানুষই পশু আরে মানুষ বই লিখছে অন থেকে নে পর্যন্ত আরো বই দেখেন কুকুর আর বিড়ালে টেলিফোন করছে এটা নাকি বই কুকুর আর হাতি দিয়ে বই লিখাচ্ছে এদেশে নাকি মানুষ নেই তাহলে এভাবে লিখতে হবে লেখক কুকুর বলে কোন কুকুর বা কোন বিড়াল কোন সিগারাল হয়েছে সিরিগাল হতে হবে লেখক হায়ানা বলে কুকুর টেলিফোন করে হাতিকে মানে আর দেশে মানুষই নেই কে আমাদের পূর্ব লক্ষণ চলে এসেছে বক্তৃতের নামে জালসার নামে সারাদিন হাটে বাজে আড্ডা ফিরছে যুবক যুবতী ধর্মের নামে আর প্রায় বক্তাই মিথ্যক বক্তৃতা একটা ব্যবসা ধর্মের সাথে কোন সম্পর্ক নাই হুজুর নিজেও জাননা না ধর্ম কি জিনিস তোমার বিদ্যা কে আমি কবর দিতে এসেছি তোমার লজ্জা হয় না কেন তোমার সরম হয় না কেন তোমার হায়া হয় না কেন তুমি আজকে দিনের নামে এটা দিনই বৈঠকে আসে তুমি বাজারে বাজারে ঘুরো কেন গল্প দেখাও তুমি আমাকে তোমার সরম হয় না তোমার মহিলা মানুষ তোমার লজ্জা হয় না তোমার স্বরম হয় না লজ্জা লজ্জা বেচে মহিলা। নিজেকে মানুষ মনে করে না নিজেকে পশু মনে করে না রাস্তা রাস্তা ঘুরে বেড়াও কেন ঢং ঢং করে মাথায় চুলের মাথায় না ঢেকে মাথার চুল না ঢেকে কয়ে আমাদের তো চলে আমরা তো বাড়িতেই থাকি বছর বছর হলো আমাদের সংসার আমি দিন হাত পামুজা ছাড়া বাড়ির বাইরে যেতে দেখিনি আমার বাড়ির নাম মেহমান খানা এখনো পাঁচ সাতজন দু চারজন মেহমান আছে প্রতিদিন আমার মা লিখে দিয়েছে এই বাড়ির নাম মেহমান খানা আপনিও যাবেন দু চার মাস থাকবেন যদি দেখা যায় দুই তিন মাসে পর্দার সরিষের সমপরমান ব্যতিক্রম হয়েছে আমি জাতির সামনে কথা বলবো না আমি নব্বই সাল থেকে বলছি তোমার চলে না কেন বেসরমা মহিলা হয় না লজ্জা হয় না কেন কি দেখাতে যাও তুমি কি দেখাতে চাও তুমি তোমার স্বামী বা কি দেখাতে চাই তোমার স্বামী বা কয় পয়সার মালিক কয় টাকা তোমার স্বামী ইনকাম করে ফিরে আসতে হবে তোমার চরিত্র তোমার স্বামীর চরিত্র তোমার বাপের চরিত্র তোমার মায়ের চরিত্র পৃথিবী ধ্বংসের লক্ষণ লেখকের কলম পৃথিবী ধ্বংসের লক্ষ লক্ষণ আমাদের একটা বই পাওয়া যায় কেন এ কিতার প্রতিকার শিক্ষা বনাম জাহ এটা শিক্ষা নয় পশুতে লেখেছে পশুর কাহিনী আপনি শিশু থেকে নিয়ে উপর পর্যন্ত পড়ে দেখেন লেখক লেখছে মাথায় কিরে আমের ঝাকা খাসনে কেন দাঁতে পোকা বিলাসনে কেন ওরে বাবা লেখক কৃপন বানাচ্ছে নোংরা অসভ্য লেখক তুমি বলতে পারো না যে নেন নেন নেন আপনার জন্য তো নিয়ে আছি নেন তাহলে তো ছেলেটা কি শিখলো দান করা শিখলো আল্লাহ রসুলো বলছেন যে কৃপণতা চাপিয়ে দেওয়া হবে